রহমতলাত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 كان কোন उद्देश्य सृष्टि करते सलाद सम्पर्ना फरज तौहिदर विपरीत शीर्ख सम्पर्क जेने सतर्क थका सब चुनाव बड़ फरज तरह पाचोक्त सलाद सम्पर्नाज যেমন সলাত আদায় করেছেন নামাজ পড়েছেন রসুল উল্লাহ সাল্লা তেমনই নামাজ আপনাকে আদায় করতে হবে তাহলেই সেই নামাজে সলাত আল্লাপের কাছে কবুল হবে সলামসালামের প্রতি যিনি বলেছেন সল্লুক আমার আই ও সাল্লি তোমরা সলাত আদায় করো নামাজ পড়ো যেমন আমাকে সালাত আদায় করতে তোমরা দেখলে সম্বোধন করেছেন তারা দেখেছেন রসোর তোমরা ওইভাবে আমাকে নামাজ পড়তে দেখলে বা আমরা রসরুল্লা সাহায্যকে দেখিনি কিন্তু যারা রসরুল্লা সাহাকে দেখেছেন তারা আমাদের জন্য নবী নামাজের বিবরণ বিস্তারিত বর্ণনা করেছেন বিভিন্ন হাদিসে সুতরাং আপনাকে আমাকে নামাজ শিখতে হবে নামাজ পড়তে হবে সলাৎ আদায় করতে হবে যে আল্লাহ নির্দেশ দিয়েছেন সলাৎ কায়ে করারসরুল্লা সাল্লা সাহাবাইকে আমরা রসুল্লা সাল্লামের সলাত নামাজের পদ্ধতি তরিকা শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে বর্ণনা করেছেন কেমন নামাজ ছিল নবী করিম সাল্লা সাল্লামের সব থেকে জানা আগে ফরজ তারপরে অন্তর থেকে মেনে নিয়ে সেইভাবে সালাত আদায় করা ফরজ আর যদি রসরুল্লা সাল্লামের তারিখা জানার চেষ্টা না করেন অবহেলা থাকে আপনার গাফিলতি থাকে অথবা জানার সুযোগ পেলেন জানলেন তারপরেও আপনি রসল্লা নামাজ পড়লেন না বিভিন্ন কারণে আর সবচেয়ে বড় কারণ আজকাল মজাবি গোঁড়ামিয়ে আমাদের তরিকাতে কি আছে আমাদের হুজুররা কি বলেছেন আমাদের মজাহী কি আছে এই কথাটি সহি নামাজ পড়াই সহিবন্দি করাই সবচেয়ে বড় বাধা সে নামাজে বাধা কোথায় আমাদের মজহাবে এরকম নামাজ নেই অথচ মাজহাবকে যাচাই করতে হবে চেক করতে হবে ভুল না ঠিক কারণ ঠিক না ভুল চেক করতে হবে তদন্ত তাহ করতে হবে রসুল্লাহামের সেই হাদিসরা আলোকে যে নবিশ আল্লাহ ইসলাম এবং তার সাহাবাইকে আমরা ফোলাই ফেরা কেমন নামাজ পড়েছে যেমন আমাদের মজাবে আছে না অন্যদের মজাবে আছে যদি আমরা যেই মজাবে জন্ম নিয়েছি সেই মজাবে হয়তো সহি কথাটা কোনো ক্ষেত্রে নেই কিন্তু অন্য মজাবে সাফি মজাবে অথবা হাম্মেলি মজাবে অথবা মালিকী মজাবে দেখা যাচ্ছে যে তাদের কাছে সহি দলিল ভিত্তিক ফতোয়াটি আছে মাসলাটি আছে ওরা সহি নামাজ পড়ে তাহলে ওই নামাজটাই নিতে হবে এটাই হচ্ছে এমাম আবু হানিফা রহমতুল্লাহ আল এ শিক্ষা এজা সাহাল হাদিস ও ফেদহাবি যখন শহীদ হাদিস পেয়ে যাবে তখন সেটাই জানবে যে আমার মজাব ফতুয়া দিলাম আমার ফতুয়া ভুল হতে পারে কিন্তু রাসুল্লাহুল সুতরাং সোহি হাদিস মজাহ আমার আমার পথ সেই পথে আমি চলি সেই পথের উপর আমি বিশ্বাসী আজকের দর্শের বিষয়বস্তু হচ্ছে লেখক বলছেন ফি ফাসুলিহি সাল আলোচ্য বিষয় হচ্ছে নবী করিম সাল্লি সাল্লামের সালাদ সম্পর্কে আদর্শ নামাজের ক্ষেত্রে রসুলামের আদর্শ কেমন ছিল এর আগে পর্যন্ত তয়ামারোফর মাসা ওজু এগুলি আমরা কয়েকটি আলোচনা করেছি সংক্ষিপ্ত আজকে এই সংক্ষিপ্ত থেকে সলা সম্পর্কে আদর্শ কেমন ছিল শুরু থেকে শেষ পর্যন্ত অল্প অল্প করে জানব আজকে শুরু থেকে আমরা দোয়াউল ইস্তিফতাহ পর্যন্ত ইস্তিফতার দোয়া যেটা আমাদের দেশে लोकर इसते दुआा बुझेना साना बुझे अर्थे साना शब्दी बुजे साना बोले ठीक बुझे इस्तेफता मान नाम शुरू तेरह दुआ पड़ा है नाम आरम्भ कर समय दुआ पड़ा है तकबीर पर दुआल इस्तेफता मान सलाद शुरू कर दुआ जा मर्मेस मानुषा दुआ छा द्वित दुआई जाने ना কিন্তু আজকের আলোচনায় দেখবেন যে কতগুলি দোয়া রয়েছে লেখক বলছেন যে এই অধ্যায় হচ্ছে রসর উল্লাহামের সলা সম্পর্কে আদর্শ সম্পর্কে তারপর তিনি কান্ কামাই সলাতে আল্লাহ রসল সাল্লাম যখন সলাতে উদ্দেশ্যে দাঁড়াতেন তখন বলতেন কি বলতেন আল্লাহ আকবর তাহলে আমার শুরু হইতো কি দিয়ে আল্লাহ আকবর তকবীর দিয়ে শুরু হইত রসুল্লাহ নামাজ দাঁড়া আল্লাহ আকবর বলতেন মানে আল্লাহ আকবর দিয়েই নামাজ শুরু হইতাম কাবাহ আর এই আল্লাহ আকবার তকবির পূর্বে কোনো কিছুই নবী সালাম বলেননি বলতেন না কোনো কিছুই বলেননি ওয়ালাত না নবীসাল্লাম নিয়ত উচ্চারণ করেছেন মুখে নিয়ত পড়েছেন কখনো তিনি নিয়ত পড়েননি আর নিয়ত ছাড়াও নয় ছাড়াও অন্য কিছু তিনি উচ্চারণ করেন করেননি ওয়ালা সাহাবাহ আহাদ মিনা তাবেইনাম হয়ে গেল সাহাবাই কেমন সরাসরি নবী সাল্লাম থেকে নিয়েছেন সাহাবাই কালামদের জামানার পরে তাবেইনদের যুগ लेखक रहा नियत के नामिबाला मुस्ताहब अंतरियत पढ़े भलो जमन एक श्रेणी विदात मुक्त होते हल्का विदात मुक्त होते हल्का सन्नदा করতে হবে বলে না ওই রকম গোড়ামি নেই কিন্তু মাঝাবি লাগাম থেকে মুক্ত হতে পারে না যার ফলে পড়ে নেওয়া ভালো বা পড়ে নিলে পড়তে পারে না এইরকম কিছুই না নবী সালাম থেকে প্রমাণিত না সাহাবাহিকাম থেকে প্রমাণিত না কোনো তাবেই থেকে প্রমাণিত অথচ তাবেইয়ের কথা হাদিসের খেলাফ হইলে বর্জিত তারপরে তাবেইও করেননি আরো নিচে নেমে আসেন না ইমাম মালিক রহমতুল্লাহ না ইমাম আহমদ রহমতুল্লাহ আলী কেউ করেননি চার মজাহের কোন মজহাবে তাহলে নিয়ত পড়া নেই তাহলে বলুন ধর্মের নামে যারা নামাজের নামে যারা নিয়ত পড়ছে মজহাবের নামে নিয়ত পড়ছে তারা কত ভুলে আছে নিজের মজাবের অপর নেই কোন এক এমামও নিয়ত তার এর নাম কি হতে পারে বলুন তো দেখি তারপরে শোন না তারপরে করে নেওয়া মুখে পড়ে নেওয়া ভালো তারপরে মুস্তাহাব বলবেন আ আল্লাহ পাক ভালো বললেন না তার রাসুল সাল্লাম ভালো বললেন না তার খোলা নবীর খোলা ফেরা সেদিন ভালো বললেন না এক লাখ চব্বিশ হাজার সাহবা কেরামের কেউ ভালো মুস্তাহাবলেন না কোন তাবি ভালো বললেন না চার এমামের কোন এমাম ভালো বললেন না তারপরেও গায়ের জোরে ভালো মুস্তাহাব তারপরেও যাইজ না না জায়জ বিদাত বেদাত মানে গুমরাহি ছোট কথা নেই গুমরাহিটি संक्षेपे भांगा दरकार डराम ना, ना, ना, ना... किए नाम दुआ बोले प्रसिद्ध কাছে আমি এমাম হইলাম যারা হাজির হয়েছে পরে যারা হাজির হবে সকলের এই কথাও বলেননি রাসোরাম রাসুল্লা সাহেব এ কথাও শিখেননি পিছনা তোমরা মকতা দিই তোমরা বলো ইফতো বেহাজ আল এমাম সাহেবের আমরা অনুকরণ করলাম এইটাও বলেননি তার সাহাবিরা কেউ কিছুই বলেননি কি দিয়ে শুরু করেছেন নামাজ আল্লাহবর দিয়ে এজন্য আমার নামাজের আলোচনাগুলিতে আছে মাঝে মধ্যে বলে থাকি যে আমাদের দেশের প্রচলিত নামাজ ট্রিপল বেদাত দিয়ে শুরু হয় তিন বিদাত দিয়ে শুরু হয় একটা বিদাত করলিতে কবল হয় না শুরুতেই যদি তিন বিদাত হয় তো সেই নামাজের দশা কি হয় সেই নামাজ কবুল হবে আশা করতে পারেন রসল উল্লাহ হদিস আল্লাহ আমেলেন কেউ যদি কোনো আমল করে নামাজ পড়লেন সারা জীবন নামাজ পড়লেন ফৌরজ সন্ম মুস্তফ সব নামাজ পড়লেন লেসা আলিহা আমরো না কিন্তু আমার আদর্শ মোতাবেক নয় রসুল্লাহামের আদর্শ মোতাবেক নামাজ হইল না সেটা হচ্ছে বলেন যদি নামাজের শুরু খানে তো পড়েন তাকবীরের আগে আর যদি তাকবীর আগে আপনি পড়েন কি বলছেন সেজন আনা ইমাম হাদার তার নামাজ কবুল হবে মারুদুধ হবে আর আমি যে কথাটি বললাম এটা হচ্ছে হানাভি মজাব এটা হচ্ছে শাফি হচ্ছে মালিকী মজাব এটা হচ্ছে আহ্বালি মজাহ না আর এটা হচ্ছে রসুল্লা ছেড়ে যাওয়া মজাব এটা হচ্ছে সকলের মজাব নিয়ত পড়া আর যেসব তার সাথে সাথে পড়ে থাকে যায় না মাজের এগুলো হচ্ছে নকল মজাব জাল মজাব এগুলো আবু হানিফার মজাহ না শাফিরো না না আমাদের কোন মজাবি নাই আরো বলছেন অভ্যাস ছিল মানে অভ্যাস রাসুল্লাহ অভ্যাস ছিল তার তকবির তাহরিমাতে মানে তকবির এহরাম আরো তকবিরাত এহরাম বলে আর আমাদের দেশের মানুষরা কি বলে ওটাকে তকবীর কোনটাকে তকবির তাহার বলে প্রথম তকবির যে নামাজ শুরু করলেন প্রথম দিয়ে নামাজে ঢুকলেন যেমন হজ আর উমরার এহরাম মানে আপনি লবত করে কি করলেন হজে বা উমরায় প্রবেশ করলেন ওই জন্য ওটাকে এহরাম বলা হয় উমরার আর সালাত নামাজের এহরাম নামাজেরকবির মানে আল্লাহ আকবর ছাড়া অন্য কোনো কিছু বলা কোনো বাক্য বলা তার কখনো অভ্যাস ছিল না কেনই কথা বললেন আমরা তো আল্লাহ আকবরই বলি ছাড়া তো কিছু বলি না क्योंकि आल्लाकबर जगह आल्ला बड़ महत्व कौन वाक्य दिए प्रकाश कर तो, दे दें तो चलो से उदाहरण स्वरूप कदर लेखक যদি বলে এইরকম আল্লাহ আল কবীর আল্লাহ আকবর বলন আল্লাহ কবীর আল্লাহ আজিম হ্যাঁ আল্লাহ জলিল্লাহ আর কিছু রফি আল্লাহ যেকোনো আল্লাহ আল্লাহ কবীর আল্লাহ বসির হ্যাঁ চলবে আল্লাহ আজল আকবর জায়গায় আল্লাহ আজল আল্লাহ আজম সব চলবে তার কাছে চলবে छो बो लेखक लिखे और आबुहानी फिर सब बड़ा पचा सब चाले दीबे की मजहबाल हिन्द অনেক গবেষকরা বলেছেন যে সনদ লাগে না হলে আটশো বছর পর লিখা হচ্ছে আপনার কদুরি মনিয়াল নরুল ইসাহগুলি হারাফির কিতাব আছে সবগুলি লিখা হয়েছে পাঁচশো থেকে সাতশো বছর পর এই পাঁচশো বছর কোথায় সনদ সূত্রের নামে বিশ্বাসযোগ্য নয় যদি আজকে আপনি বা আমি বলি যে ইবনুল কাই মরছেন বলেছেন আমার থেকে পাঁচশো সাতশো বছর আগে বাদশাহরঙ্গজেব বলেছেন এই রকম কোন বক্তব্য আগের কথা আমি বা বা বছর আগের কথা আমি কি করে বিনা এতে বিশ্বাস করবো আপনার কথা আপনি বলছেন বাদশাহরঙ্গেব বলেছেন আলমগীর বলেছেন আপনি বলেন যে কোন কিতাব ঠিক কিনা বলেন এর নাম হচ্ছে সনদ সূত্র করতে হবে যে আমি আর অমুক মানুষের কাছে গ্রহণযোগ্য না এই জন্য বলছেন যে নবী করিম সাল্লাম শুধু আল্লাহ আকবর বলেছেন আল্লাহ আজম ও কোন দিন বলেননি আল্লাহ আজল ও কোন দিন বলেন যদিও বা কাছাকাছি বলেছেন আল্লাহর বলতনাকে আল্লাহ আজম চলবে না আজল চলবে না কোনো আছে তা ছাড়া ওকানা হে মা আর রসুল্লাহ সাল্লা সাল্লাম দুই হাত উত্তোলন করতেন মাহা মানে তকবীর যেমন ওর সাথে সাথে সোজা একেবারে সম্প্রসারিত হয়ে রকম করা থাকতো মুস্তক বেলান আর দুই হাত কিবলামুখী হইত এইভাবে যেমন অনেকে ওঠা আমার দেশে কাম ধরে তোমাকে তোবা করে না মাঝেটুকি আমাদের তোবা করে বসে যে কান ধরতে হবে তো কাম ধরে এইখানে কান ধরে তো নির্বের অসর উল্লাস আসল থেকে এই ধর এক তো কি করলেন না আপনার ইয়ে কে আঙ্গুলগুলিকে বা হাত করলেন আর তারপরে কান ধরলেন কাম ধরা কোথাও নেই হাদিসে নেই কেউ করতেন দুই পর্যন্ত তাহলে এলা ফরু করে দূর না এইরকম করতেন না বরং এইভাবে আল্লাহ একটা উঠানো কানের লতির কাছে পৌঁছে গেল তাই না কানের লতির কাছে এই আপনার আঙুল যেটা সবচেয়ে লম্বা আঙ্গুল সেটা পৌঁছবে এটা করতেন কখনো কখনো নামাজের বর্ণনা সেই বখারিত রয়েছে তাতে এলা হাজি রয়েছে মানকে তাহলে আপনি এভাবে কেবলামুখী অল্লাহ আকবার করলেন এতটুকু উঠল যথেষ্ট আর যদি মনে করেন আল্লাহ হকবর করবো ঠিক আছে কিন্তু বহির্ভাগের উপর বাম হাতের বহির্ভাগ হচ্ছে এটা তাই না অপর ভাগ বাম হাতের ওপর ভাগের ওপর ডান হাতকে রাখতেন এইভাবে কিভাবে রাখতেন কতটা এরকম না এরকম। আর তাহলে রাখতেন এইভাবে এইভাবে রাখতেন এইভাবে রাখতেন তারপরে বলছেন শেখ মুহমদুল্লাহ যদি আমি মৌখিক বলি যে এটা তার পক্ষ থেকে সংযোজন এটা আসল কিতাবে নেই তো ভাবলো হয়তো কি জানি ঠিক দুটো পাশাপাশি মিলিয়ে দেখানো যেতে পারে এখানে কি বলছেন শেখ মো আব্দুল্লাহ রহমতুল্লাহ ইস্তিহাদ বা তার যে এল এতদূর পর্যন্ত পৌঁছেছে কোন জায়গায় বানতে হবে বুকের ওপরে নাভির ওপরে না নিচে তার কাছে কোনটাই সহি মনে হয়নি সেই জন্য এই মন্তব্যটা করেছেন মন্তব্যটা তরজমসন তিনি বলছেন ওয়ালাম ইহেহ মে মা হাদিস তার কাছে মানে দুটোই সহিথাই লাকিন জা আবু দাউদ তারপরে এমাম আবুদাউদ্দ রহমতুল্লাহটা আসলে বলা এটা তাহলে হাত কে হাতের উপর রাখা ফিস নামাজে তাহ তাতে নাভির নীচ এই নাভির নিচের এই একটি হাদিস রয়েছে যে হাদিস আবু দাও রয়েছে আর আলী রাজ বর্ণিত তিনি বলছেন যে সন্ন্যত তিনি বলছেন যে সন্নাথ যে হাতের উপরে রেখে কোথায় রাখবে এই কে সংক্ষিপ্ত যিনি করেছেন তিনি হচ্ছেন শেখ মুহম্মদ বিন আবদুল্লাহ রহমতুল্লাহ এই হাদিস সম্পর্কে আপনাদের সামনে পুরো রিসার্চ তাহাতিক আমি সংক্ষেপে এখানে পেশ করে দেবো আজকে সংক্ষেপে শুধু আর আগামী শুক্রবারে জানিয়ে রাখলাম এসা পরে এর উপরে বিস্তারিত আলোচনা হবে যাতে এই হাদিসটাও যেটা নাভের নিচের হাদিস ওটাও আলোচনা আসবে আর এছাড়া পাঁচ থেকে ছয়টি হাদিস রয়েছে সবগুলি হাদিস মিলে আর ওইগুলির সমর্থন আরো বেশ কিছু রয়েছে সে যেন সব সমর্থন মিলে হাদিস বুকের ওপরের এটা আলোচনা ইনশা আল্লাহ শুক্রবারে এসা পরে রাখো এই সময় मजबाड़ी हाथ रखा बुखे नामेब नईन्नत क्षेत्राध्य सचे कौन टा नबीलम सही सूत्र प्रमाणित सही কিন্তু বিষয়টা ফরজনা আর রোকনো না আর আমাদের কাছে এত বাড়াবাড়ি নেই নামাজ কারো বাতিল হয়ে যাবে কথা কখনো বলবো না কিন্তু মজাবি গোড়ানিকারীরা এটা নিয়ে এত বাড়াবাড়ি করেছে যে এটার উপরে লেকচার দিয়ে থাকে মনে হচ্ছে এটা বড় আকিদার বিষয় হয়ে গেছে এই তাদের উত্তর দেওয়ার জন্য আমি এই আলোচনাটা বিশেষভাবে করার প্রয়োজন মনে করছি আর ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি সুস্থ রাখেন হায়াত রাখেন তো শুক্রবারে ওয়াদা থাকলো মনে করিয়ে না। सम्पर् कतटुक संक्षेपे इम रत आलम हाथ कदर पर्यत उठाबे কানের লতি পর্যন্ত আর দুই কানিস রয়েছে যেমন আলা জাহরিল ইউসরা এতটুকু এখানে আছে সুম্মা ইয়াদাউল ইউমনা আল্লাহ জাহরিল ইউসরা তারপরে ডানহাত রাখবে বাম হাতের ওপরে কোথায় রাখবে তাও তিনি বলছেন না এখানে লেখক বলছেন আলোচনাই করেননি তারপর এগিয়ে গিয়ে বলছেন ওয়ান তারা নামাজ শুরু করতে থাকবে কখন আল্লাহনি দিয়ে কখন ওজাহাত দিয়ে কখন আল্লাহ রাবা জিবরিলা দিয়ে আগের বিষয়ে চলে গেলেন সামনে গিয়ে চলে গেলেন বুঝলেন না পৃষ্ঠা নম্বর বলি জাদুল মাদ যেটা ছয় খন্ডে আছে যে মাদটি তার প্রথম খন্ডের শেখ মুহাম্মদ আব্দুল্লাহ রহমতুল্লা তার যতটুকু তাহিক যে তিনি বলছেন যে এই বিষয়ে কোন সহি হাদিস নেই তবে আবু দাবাদ এই হাদিসটা আছে কোন হাদিসটা ढिला जाए शेख महम्मद आब्दर कथाटार भनेटाई सही ना सही ना सही ना एक जगह क्षेत्र खानिका হাত বাঁধার ক্ষেত্রে এদের আলেমদের ছাড়া সাধারণ লোকদের মধ্যে অবহেলা আছে অবহেলা আছে সব রকম এই কথাটা সংক্ষিপ্ত জাদ এতটুকু পড়ে যে এই ব্যাপারে কোন সহি হাদিস নেই তবে এই হাদিসটা আবু দবু হাদিসটা যে কি অবস্থা আর তারপরে বুকের উপর হাত হাদিসটা সহি তাহা ঠিক রিসার্চমূলক আলোচনা এখানে নেই এখন দেখুন আরি রাজি আছে। এর সনদে আব্দি আছেন তিনি সর্বসম্মতিক্রমে জঈফ দুর্বল তার সম্পর্কে দু একটি বক্তব্য বা মহাদেশনে কেন মন্তব্য শোনাই আবু দাউদ স্বয়ং বলছেন जिन्ह हादीस करम्बल अहमद बीन हम्बल चे चे, इमाम अबू दउर खासाद चतुर्थ इमदाल তার কাছে শুনেছি আব্দুর রহমান তারপরে আব্দুর রহমান ইসাক যে নাভিনীচের হাত রাখার হাদিস বর্ণনা করেছেন তাকে জয়ীফ বলেছেন এই জন্য লমিয়া খুজল ইমাম আহমদিস হাজা এই আব্দুর রহমান বিন ইসাক ওয়াসিফির নাভিনীচের हम्बलर ऐस इमाम जदि मर्जादे पाँच তিনি বলেন আব্বাকে আমি দেখেছি এক হাত কে আর এক হাতের উপর রাখতেন ফৌকা সুরাহ নাভির ওপরে কোথায় রাখতেন নাভির ওপরে রাখতেন নাভির উপরে বুঝাইতে গিয়ে যখনই নাভির ওপরে বলেছেন তার মানে বুকের উপরে হ্যাঁ মানে পেটের উপর না শ্রেণীর লোকেরা নাবির উপর থেকে এরকম সাধারণ করেছেন না এটা না তাহার সুরা আমল করবো হয় নাবির নিচে আর নাহলে নাবির ওপর মানে হচ্ছে বুকের ওপরে তাহলে ইমাম আহমদ রহমতুল্লাহ আল যেটা আমল ছিল তার ছেলে স্বয়ং বর্ণনা করছে সেটা কি বললাম সেটা সুর উঠিয়ে হাত বানতেন মানে ইতিফাক ইজমা রয়েছে যে এই আব্দুর রহমান ওয়াসিত হচ্ছে জীফ বনোনার মহাদিসের একটা উক্তি নেন হানাহিজ বলেছেন কালা জমামের সনদ সহিভিনহমান কারণ শুধুমাত্র আব্দুর রহমিন ইসাক ও বর্ণনা করেছেন ওয়াহু মত আর সে হচ্ছে मृथुक चाहते एक मथरुक मिथ्युक डा मिथ्या के जाल बला मिथ्या কবিরে গোনা ছিল এই রকম লোকের হাদিসকে বলা হয় ব্যক্তিকে বলা হয় আর তার হাদিসুক যদি হয় এটা ইমামকল করেছেন এমাম হাফিজ দ্বিতীয় খন্ড একশো ছিয়াশি পৃষ্ঠা হাদিস নাভির নিচের হাতবার তার হাদিস হচ্ছে এর উপর একটা আলোচনায় আগামী শুক্রবার লেখক রাহমতুল্লাহ সাল্লাম নামাজ শুরু করতেন ইস্তেফতার দোয়া বিভিন্ন দোয়া পড়তেন কখনো কখনো তিনি শুরু করতেন এই দোয়া দিয়ে কি আল্লাহ আল্লাসনাদ আহমদে বোখারি তৈরি মুসলিম আছে আবু দিকে সবগুলি কিতাবে তাহলে পাওয়া গেল তাই না সাতটি কিতাব প্রসিদ্ধ হাদিসের কিতাব মুসনাদ আহমদ ত্রিশ হাজার হাদিস রয়েছে বোখারি মুসলিম আবু দাউদ নাসাই তিন সবগুলি কিতাবী অবাইন খা আমা মাঝে আর আমার গুনাগুলির মাঝে দূরত্ব করে দাও দূরত্ব সৃষ্টি করে দাও কামা বাদমাগরে যেমন দূরত্ব সৃষ্টি করেছো তুমি পূর্ব পশ্চিমের মাঝে যেমন পূর্ব পশ্চিমের দূরত্ব রয়েছে ওই রকম দূরে রাখো আমার থেকে হ্যাঁ আমার দ্বারা গোনা হয়ে দিও না আল্লাহ আমার কাছে গোনাহা পাপকে আসতেই দিও না আল্লাহ মিন আল্লাহমকদের পার্থক্য আছে কোনো কোনো বোখারি দিয়ে আছে আল্লাহমিল জলবার এটাকে এটা শেষখানে আছে এখান আগেই করেছে ठंडा बाराद माना गृष्टि बर्षाराथर वर्षे शाके बोला बारात तो अल्लाह बारा दिए धुआ जाए पानी पानी কিন্তু বারদ মানে ঠান্ডা এখন শীতকাল এটা দিয়ে তো ধোয়া যায় না অনেকে যারা আরবি ভাষা বুঝে না শীত আর বারদ মানে হচ্ছে শিলাবৃষ্টি ওই বর্ষা বৃষ্টির সাথে যে পাথর বর্ষে আল্লাহ আল্লাহ আমাকে দুষ্কার পরিচ্ছন্ন করে দাও গোনা থেকে ওয়াল আর পাপ থেকে কামাই সব আবে দানাস যেমন পরিষ্কার পরিছন্ন করা হয় সাদা কাপড়কে কে মহিলা আবর্জনা থেকে এইভাবে নকল করেছেন লেখক এখানে আছে আল্লাহ আল্লাহ আছে। আগে পরে বিভিন্ন যেকোন পড়তে পারেন শুরু করতেন তকবির পড়ে কি বলে আল্লাহু আনতাল মালিক لا ইলাহা ইল্লা আনতা আনতা রাব্বি وانا আব্দুকা গালমতু نفসি ফা ওয়া আতরাফতু বিযামবি ফাগফিরলি যুনবি জামিআ لا লা ইয়াফুরু যুনوبا ইল্লা আনতা ইহদিনী লি আহসানি আল আখলাক ইহদিনী লি আহসানি আল আখলাক লা ইয়াহদিল ইহসানিহা ইল্লা আনতা ওয়াসরিফ عنি সাইয়্যা লা ইয়াসরিফ عنি সাইয়া ইল্লা আনতা লব্বাইক ওয় সাদিকুল খায়রু ফী ইয়াদাইক ওয়া শাররু লাইসাই ইলাইক আনা বিকা ওয়া ইলাইক তাবারাকতা ওয়া এটা সহি মুসলিমে আছে আর আছে এটা আবু দাও এই হাদিস পড়েছেন লেখক বলছেন শেখ মোহাম্মদ আব্দুল্লাহ তবে এটা সুরক্ষিত মানে হাদিস প্রমাণিত যে এটা রসল উল্লাহ কিয়মুল্লা মানে তারা তারাবিতে পড়তেন তাহাজুদ तब जो एमाम मुक्त दीदी ख्याल रखना पढ़े तो भाभी ये भेल करते जेहरि नामफात अपेक्षा प्रेशान আর বিশেষ করে এখানে যেখানে এখানে অথবা আমাদের দেশের ওই ভাই সুহানা লাইন দুই লাইনের যে সানা পড়ে লম্বা যদি দশ লাইনের শুরু করে দেন কোন মসজিদ আসলো রে আর ওই মসজিদে আসবে না বুঝলি না তো যদি আমামতি করেন তো এত লম্বা পড়বেন না একা ফরজ নামাজ পড়ছে না কখনো অথবা নিজের পরিবার নিয়ে ফরজ নামাজ জামাত হয়ে গেছে অথবা ওই জামাত নেই সুযোগ সুবিধা জামাতের তখন আপনি লম্বা পড়েন অসুবিধা নেই फिर जा सब भलो मंद सबकि पक्ष आदब हो मंद के खराब केल्ला खराब আপনার আব্বা যদি একটা ভুল করেই নাই। হ্যাঁ গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে বলবেন আপনি অ্যাক্সিডেন্ট করেছেন বেআ কথাটা মনে হচ্ছে তাই না আমার আব্বার কাছে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে করেছেন আর হয়ে গেছে তাই না যদি সামান্য মানুষ একটু বড় হইলে তার সম্পর্কে ইঙ্গিত করে বলেছিলাম আমি আমার মুখমন্ডল ফিরিয়ে দিচ্ছি সেই সত্তার দিকে যিনি সৃষ্টি করেছেন আসমান সমূহ জমিন হানিফান মুসলিমান একগ্র চিত্তে মুসলিম অনুগত হে অমা মুশ্বাহানের রপ যার কোন অনকরণে বললে বলতে পারি আর না হলে ওয়া আল মুসলিম বলবেন এখানে আপনি কোন দোষ নেই আল্লাহ মালিক হে আল্লাহ তুমি আমি নিজের করেছি আমার গোনহার অঙ্গিকার করছি স্বীকার আমার সমস্ত গোনা তুমি মাফ করে দাও জুনুবাহ কারণ তোমার ছাড়া কেউ গোনা মাফ করতে পারে না বা এইরকম আল্লাহাল আছে আমি ছাড়া মাফ করতে পারি আর আমি মাফ করবো না বলছেন তোমার ছাড়া কেউ দেখাতে পারে না মন্দ চরিত্র আমার থেকে দূর করে দাও মন্দ চরিত্র খারাপ চরিত্র আমার থেকে তোমার ছাড়া কেউ দূর করতে পারে না মানে আমাকে চরিত্রবান করে দাও আমাকে আমার চরিত্র খারাপ যেন না হয় সাথে সম্পৃক্ত নয় তোমার দিকে নয় আনা দেখা আমি তোমার দ্বারাই প্রতিষ্ঠিত তোমার দ্বারাই আমি দাঁড়িয়ে আছি তুমি আমাকে দাঁড় না রাখলে দাঁড়াতে পারে না তুমি আমাকে চলার তোফিকে না দিলে চলতে পারত না আমি এক কথা আমার জীবন তোমার জন্যই আছে এবং তোমার দিকে আমি তোমার আল্লাহান আর তোমার কাছে তবা করি কয়টা হইল দুটা হইলো তৃতীয় তার আত্ম কখনো কখনো রসুল বলতেন আল্লাহ রাবা জিবর ইসরাফিলা এই দু বড় একটি দোয়া রয়েছে তার কিছু অংশ হইতে হয়েছে এইভাবে একটা দোয়া রয়েছে নবী করিম কখনো কখনো পড়তেন ও তারা কখনো কখনো পড়তেন আল্লাহাম এভাবে রয়েছে সমস্ত প্রশংসা তোমার তুমি আসমানের নূর এবং আসমান জমিনের মধ্যে যা কিছু রয়েছে নূর মানে হচ্ছে আলো দানকারী এখানে আসমানকে আল্লাহ ইচ্ছা করলে আলোহীন করে দিতে পারেনি ধ্বংস করে দিতে পারেন সবকিছু আল্লাহাক আহ ধারণ করে রয়েছেন এলা আখের আখার আইনে আরো দুই প্রকার উল্লেখ করলেন তাহলে কয়টা হয়ে গেল বা সহি সূত্রে বর্ণিত মানে সহি সবগুলি সহি ছয় রকম হইল না আর একটা বাকি আছে সাত নম্বর ও রবি এটাকে সোনানের সংকলনকারীরা মানে আবু দৌদ নাসাই এই হাদিস গুলি তো রয়েছে এটার কথা রয়েছে একটু দেখে এই হাদিস আহমদও রয়েছে আবু দাউদের তিরমিজি তোর নাসাইব নাজে রয়েছে তারপর মুসলিমে রয়েছে ঠিক না আর অন্য কিতাবে রয়েছে বলছে এর আগে যেগুলো বর্ণিত হইল আল্লাহ চাইতে বেশি। বলিষ্ঠ আস বেশি বলিষ্ঠ তাহলে সনদের দিক থেকে নবিস ইসলাম থেকে বেশি প্রমাণিত হচ্ছে ওইগুলো তার মানে এটা জৈফ নাই জৈফ নয় এটা ওটা ঠিক কিন্তু দেখেন আপনারা সবাই সুস্থ কিন্তু একজনে আরেকজনের চাইতে বেশি সুস্থ তবে হজরত উমার রাজি আল্লাহিত না এইটা দিয়ে সুহানা দিয়ে ওয়াই আজহার ও আর তিনি একটু জোরে আওয়াজ করে পড়তেন উচ্চ স্বরে পড়তেন কেন উচ্চ স্বরে পড়াশোনা নয় উচ্চ জন্য সেটা হচ্ছে বলেছেন লেখক এখানে শিখানোর জন্য যারা জানে না নিরক্ষর মানুষ শুনে শুনে শিখবে মনে মনে শুধু পড়লে তো শিখতে পারবে না একজন নতুন মানুষ যারা শিখুক এই জন্য সুহানি কতবার এই রকম করে পড়তেন যাতে করে কাছের লোকেরা শুনে নিয়ে মুখস্ত করতে পারে শুনে শুনে তো উমার তালানহ নবী করিম সাল্লাহ সাল্লামের মেম্বারে বা মেহরাবে দাঁড়িয়ে এই দোয়াটি পড়তেন যেটা সানা বলা হচ্ছে বা যেটা প্রচলিত হানাফি ভাইদের কাছেও আর হামবেলি ভাইদের কাছে লোকেরা পড়ে যার ফলে দেখা যায় যে খুব দ্রুত শুরু করে দেয় এখানে যদি আপনি দেখেন আল্লাহবানি শুরু করেন তো কমই মসজিদ আছে যেখানে কি আপনি শেষ করতে পারবেন সোরাফাতে শুরু হওয়ার আগে তাই না তবে কিছু অলমা ভালো আলম যারা এমাম আছেন তাদের দেখি তারা আল্লাহ আবাই পড়ছে অথবা কাছাকাছি নামাজ পড়ে শুনতে পাই একটু যে আজকে অজাহত অজিয়া পড়েছে অথবা আজকে আল্লাহ বাইদ বাহিনীটা পড়েছে আমি ব্যক্তিগত নিজে আপ্রাণ চেষ্টা করি এক নম্বরটা পড়ার আল্লাহ আবাইদিন যেটা শৈব আছে মুসলিম আছে আর সবচেয়ে বেশি সহি সনদের দিক থেকে সেটা আমি পড়ার চেষ্টা করি ছোট থেকে এটি শিখেছি তবে যখন দেখি যে এই সবচেয়ে স্পিডে চলে ট্রেন রাজধানী যেটা এক্সপ্রেস তো সুবাহ আল্লাহ আকবর দিতে সুভান আগা অনেক সময় সময় পাওয়া যায় না তখন তো সুবাহ আগাটি পড়তাম শুরু করলে তো হবে না এমাম আহমদেরও এটাই। কানা হাসান তারপরে বলছেন কোনো মানুষ যদি নবী করি সাল্লাম থেকে যতগুলি এই সানা বা ইস্তফতার দোয়া বর্ণিত হয়েছে তার কোনো একটা পড়ে নাই তো কানা হাসান সেটা ভালো সেটা भादे मतलब खोला पचंद करा तब नबीम जत ग मान भलो भलो कर लोषय सहजे जानते चान এটা আমি আলোচনা করলাম সহজে জানতে চান সবগুলি দোয়া নবী সাল্লাহ থেকে বর্ণিত তাহলে আল্লাহ আলবানি রহমতুল নবী নবী সালের সাল সম্পাদনের পদ্ধতি নামক বইটা বাংলাদেশ অনুবাদ হয়েছে ঢাকায় পাওয়া যাচ্ছে ওই বইটায় সবগুলি স্থিরতার দোয়া উল্লেখ করা হয়েছে আট অথবা তারও বেশি আছে তাতে ওয়াকানা একুল এরপরে বলতেন সুরুল্লা সাল্লাম सब चे भे आगे हाथ उठे नहीं तकबीर अथवा तकबीर देव पर है হাতো উঠছে আর আল্লাহ হকবর এটা সবচেয়ে কথাটি বলেছেন লেখক এখানে আর তারপরে কি করলো যে কোনো ইস্তেফতার তকবীর তাহিমা হলো আর ইস্তিফতার যে কোনো একটি দোয়া হইল আর তারপরে বলবেন নবিসাম বলতেন আউুজিল্লাহ রাজিম কারণ কোরআন তেলাওত করবেন আর কোরআন তেলাওতের আগে কি বলতে হয় আশ্রয় কামনা করে নাও সোমায় ফাতে তারপরে ফাতেহা পাঠ করবে হ্যাঁ তারপরে ফাতেহা পাঠ করবে ওয়াকানো বিসমিল্লাহমান আর রসরুল্লা সাহেব কখনো কখনো বিসমিল্লাহ রহমান রায় জোরে পড়তেন আর অধিকাংশ সময় মনে মনে পড়তেন আর তারপরে জোরে করতেন আলহামদুলিল্লাহ কেন বললেন না যে আউজবিল্লাহ পড়বে তারপরে বিসমিল্লা পড়বে তারপরে ফাতেহা পড়বে এখানে একটু লক্ষ্য করবেন লেখক কি বলছেন আউজবিল্লাহ শৈতাল রাজিম পড়ার পরে ফাতেহা শুরু করে দিচ্ছে মনে হচ্ছে যে বিসমিল্লা পড়তে হবে না তাই না ঠিক কিনা কিন্তু ব্যাপারটা আসলে এরকম নয় ব্যাপারটা হচ্ছে যেহেতু লেখকের কাছে সুরাফাতে সাতটি আয়াত আছে এতে কোনো দিমত নেই কিন্তু সুরাফাতেহার সাতটি আয়াত বিসমিল্লা সহ না বিসমিল্লা বাদ দি দিমত আছে মনে আছে কেউ দেখেছেন খুলে কোনো দিন এখানকার কোরআন বিসমিল্লাহ রহমান এক নম্বর দেওয়া আছে আলহামদুলিল্লাহ সিরাতদ আলিমাকে আর যারা বিসমিল্লা বের করে দিয়েছে না বিসমিল্লা সুরাফাতে অংশ না তারাও ছাপটা করেছে তারা করেছে কারণ এটা সাত আয়াত এটা কোরআন দ্বারা প্রমাণিত তোমাকে সাতটি মাসানি দিয়েছি সাতটি এমন আয়াত দিয়েছি যেগুলি বার বার করে আবৃত্তি করা হয়ত করা হয় প্রত্যেক রাখাতে নামাজে পড়া হয় কোরআন আর মহান করান তোমাকে দান করেছে করেছি কোরআন দান করেছি কখনো কখন রাসল পড়েছেন লেখক বললেন কিন্তু অধিকাংশ সময় আসতে মনে মনে পড়েছেন এই মনে মনে পড়া এটাই হচ্ছে বিশেষ সহি তবে কখনো কেউ যদি পড়ে তো সেটা নিষিদ্ধ নয় বরং পড়তে পারে বলা যাবে যে কখনো কখনো পড়লে ঠিক আছে অধিকাংশ সময় মনে মনে পড়বে সাফি মজাহের ব্যতীক সাফি মজাবের সব সময় তাদের কাছে জোরে বিসমিল্লা পড়তে হবে বিসমিল্লা সুরাফাতে যেহেতু অংশ সেই জন্য সুরাফাতে বিসমিল্লা জোরে পড়তে হবে যে মতটি তাদের দুর্বল ওয়াকানত কেরাতন আর কেরাত একটু লম্বা টান দিয়েছিল আলহামদুলিল্লাহ বিম এরকম পড়তেন না এইরকম কখনো পড়তেন না ছু পারি সাহেবদের বা কিছু কিছুদুল্লাহ আলমিনা এরকম করতেন না কখনো না বিশ্বাস একসাথে দু তিনটা আয়াতি দিলেন একবারে এক সাথে এরকম করতেন না কখনো ফারাকাতিল ফাতেহা যখন সুরা ফাতেহা পড়ে শেষ করতেন কালা তখন কি বলতেন আমিন মানে কি আমিন মানে কবুল করো তো আমিন মানে কবুল করো কবুল করো কথাটা তো আমরের সেগা নির্দেশ তো এটা আমিন থেকে কবুল করো করতে আসলো তাকবুল করো রানা তাকবো মানে কবুল করো কিন্তু আমিন মানে করতে কবুল করা আসলো হ্যাঁ যারা আরবি পড়া হলো ছাত্র তারা বলল হাফেজ একটা ঘুমাচ্ছে মশাল আমিনে বলা হয় এটা ইসিম কিন্তু অর্থ হচ্ছে ফেলের বেশ কিছু ইসিম আছে না আছে আরবিতে যেগুলিকে বলা ইসিম ফেল হচ্ছে কি আসমাই আফাল নাহুর কিতাবেন আসমায় আফাল না পড়েন হেরায়ত পড়ফিয়া পড়েন সারেজ আমি পড়েন আরো আরো বড় গুলি পড়েন আসমায় আফাল মানে ইসিম ওগুলি কিন্তু অর্থ বহন করে কিসের ফেলের কখনো কখনো ফেল মাজির কখনো কখনো ফেল আমরের ধরি না ফেল আমরেন আমরেন এখানে আমরের অর্থ এই আমিন হচ্ছে ইসিম ফেল আমিন ইসিম ওকে বলবেন নাও নেব কবুল করবুল কর যেমন আরো আছে এরকম আলাই আলাই কুম্ভে সুন্নতি আলাই কুম্ভে তরজমা করেন তো কেউ আলাই কুম্ভে সুন্নতি সন্নতির খোলাফা দিন আল अनुबादी बक्तारा बक्तब कर खोदी आल बेसुन्नति आकड़े तो निर्देश सूचक भार बहुत आलुम बेसुन्नती मान सुन तुम्हारे ओपरे सब्धिक आलईकुम मान तुम्हारे बेसुन्नती मान सुन আমার সৈন্যতার সাথে শব্দ অর্থ বেরোয় না আমার সৈন্য তোমাদের ওপরে কি অর্থ হইল হবে না গুরুত্ব আলোচনা করেছে ফতুয়া সবাই দেবে হাফেজ হয়ে ফতুয়া দেবেন না হ্যাঁ আর দায়ী হইলে ফতুয়া দেবেন না দু একটা জুমার ক্ষুদ্র পড়াচ্ছেন এই জন্য ফতুয়া না দাদা বুঝছেন অর্থ বুঝতে হবে আলৈকুম এটা আলৈকা এটা হচ্ছে আমার সুন্নতকে ধরে কথা মানে জড়িয়ে ধরা কাউকে যদি এইভাবে জড়িয়ে ধরে নে কোন লিজামা আল্লাহ আজাব আছে না আমিনের এইটাই অর্থ যেমন আলাইকে যখন ইসিমফেল বলবেন তখন ইর অর্থ হ্যাঁ দো নাকা মানে খুজ খুজ মানে ধরো বা নেও গ্রহণ করো আর দুটো এরকম বেশ কিছু ইসিমফেল আছে আর হাইয়া হাইয়া মানে কি আমার হাইয়া মানে কি হাইয়া আল্লাহাল মানে কি নামাজের জন্য এসো তুই এসো কোথায় আছে তাল মানে এসো ওখানে তাল এল আছে বাচ্চাকে বললো হাইয়া হাইয়া হাইয়া মানে হচ্ছে ইসিমফেল বেমান আমি তারপরে যখন এই গ্রামারে আলোচনা হলো তার একটু শুনে নেন মানে কখনো কখনো হয় যেমন দূর হয়ে গেছে দূর হয়ে গেছে হাই হাতা হাই হাতা হাই হাতা বাউদার অর্থ বুঝতে পারছেন তো এখানে আমিন আমিন মানে কি আমিন্ত বলছেন যে উচ্চ স্বরে হয় এমাম সাহেব উচ্চ স্বরে মাগরে প্রথম দুই রাকাত এসার প্রথম দুই ফজরের নামাজে তাহলে সুরাফাতেহা জোরে পড়ছেন আসতে জোরে পড়ছেন তো যখন সুরাফাতেহা জোরে পড়লেন তো তার দোয়াটাও আমিনটাও কি হইতে হবে জোরে হইতে হয় বলছেন রসুল্লাহামের আদর্শ ছিল যে কেরাব যদি উচ্চ স্বরে হইতো তাহলে আমিন আর নবী পিছনে যত মুক্তি থাকতো সকলেই আমিন তারাও জোরে বলতো কারণ দুয়া জোরে সুরাফা দুয়া জোরে দুয়া হয়েছে সুতরাং দোয়ার উপর আমিন দোয়াটাও কি হবে জোরে হবে আর যখন আসতে সুরাতে চলছে জোরে নামাজে সুরা মনে মনে পড়ছেন তখন আমিনা ফায় ফারাকিনকে রাতিল ফাতে বললেন হ্যাঁ হয়ে গেছে ওইটা সুরা ফাতে না হলে আমিন বলতেন আর যদি সুরাফাতে জোরে পাঠ করতেন তাহলে আমিনটাও জোরে বলতেন আর পিছনের লোকেরা আমিন দুই জায়গায় নীরব থাকতেন সাক্তাতুন বাইনা তকবির অলকেরা একটি সাক্তা হইত তকবীর আর তেলাওতের মাঝখানে তকবীর আর তেলাওতের মাঝখানে আল্লাহ তারপরে এখানে একটা বর্ণনা দ্বারা জানা যায় যেহার পরে সুরা ফাতেহার পথেম আলিম তারপরে বিরতিটা নিয়ে রুকুর খানে। যেমন আপনি পড়লেন সুরা পরে ধরেন সুরায় এখলাস পড়লেন আহাদ আল্লাহ সাথে না একটু বিরতি দেন একটু বিরতি দেন এটা হচ্ছে আর দুটো হইত দুটো মানে সুরা ফাতেহার আর এক সোরার মাঝখানে একটা আর একটা সুরা মিলিয়ে নেওয়ার পরে রুকুর আগে খানে তবে যা প্রকাশ পায়। আগে যে সত্তাটা হইত এটা হচ্ছে লতি ফতুন মানে খুব হালকা হইতো অল্প হইতো লে আজালে তারা দিন নাক যাতে ফিরে আসে তেল করতে করতে শাস ফুলতে লাগে ভিতরটা ফুলে না একটু ফলে বিশেষ করে একটু আপনি লোকজনের সামনে দাঁড়ান তখন তকবির বলেন্লা কোর ফলে যারা এটাকে উল্লেখ করেনি এটা একেবারে সংক্ষিপ্ত সেজন্য উল্লেখ করেনি ফায়দা ফারাক আল ফাতেহা যখন সুরা ফাতেহা থেকে শেষ করবে আর কখনো কখন নবিসাম কোন কারণে সফরের কারণ অথবা ব্যাধি অসুস্থতার কারণ পিছনে আহ লোকেরা আছে বৃদ্ধরা আছে বা মহিলারা বাচ্চা নিয়ে আছে বিভিন্ন কারণে সংক্ষেপ করে দিতেন ও এত যেমন আমাদের দেশি তারাবি ওই রকম নাই হ্যাঁ ওই রকম না শুধু সুরায় এখলাস আর কাফির আর ইন্নাকাল কৌসার সুরা আসর সুরা আসর দুই লাইন সুরা কৌসার দুই লাইন আর সুরাই এখলাস ব্যাস क्षेत्र नाभिन नीचे हाथ बाधा हाथ बाधा बुक हाथ बाधा विषय शेख मुद्दुल्लाहम्ला আবু দের উল্লেখ করেছেন সেটা জানলাম কি দিয়ে এমাম আহমদ রহমতুল্লা আলাই থেকে তার ছেলেরা বর্ণনা করেছে সেটা উল্লেখ করলাম হ্যাঁ তার ছেলে বর্ণনা করছেন কি আমার আব্বা কোথায় বাঁধতেন ফির ওপরে হাত বাঁধতেন ঠিক না তাহলে তারপরে এরা ওয়াহাবি কি বলে ওরা কে ওয়াহাবি বলে ওয়াহাবি মানে মোহাম্মদ আব্দুল্লাহ অনসারী তাই না মোহাম্মদ আব্দুল্লাহ অনসারী তো শেখ মুহম্মদ বিন আবদুল্লাহাব রহমতুল্লাহ যদি অনসারী মানে মোকাল্লেদ হইতেন এরা তাহলে এরা সকলে কি করতে নাভির নিচে হাত বাঁধত এখানে দেখছেন কি আপনি না যায় না হয়তো কিন্তু ওপর দিকে থাকছে না থাকছে না মোহাম্মদ আবদুল্লাহ এর মোকাল্লে যদি তারা ওয়াহাবি হইতেন যে নামটা মিথ্যা ইংরেজরা দিয়েছে আর মিছামিছি দিয়েছে বিদ্যাপন্থীরা বদনাম করার জন্য যে সৌদি আরবের লোক হচ্ছে কি ওয়াহাবি যারাই বলে যে কবর মাজার পুজার সিরি মুরি ধিদার যারা বলে যে মিলাদ বিদা হলো ওয়াবি তাই না দেশের হইল আরো সৌদি আরবের হইল তাই না তো ওয়াহাবি যদি হইতেন তাহলে তারাও সকলে নাবিনী যে এখানকার আলেম ওলামা আইমাই হারাম এদেরকে আমাদের দেশের বিদ্যাত পন্থী সবাই ওয়াহাবি বলছে তারা যদি ওয়াহাবি হইতেন তো নাবি নিচে হাত বানতেন শরীফে গিয়ে একটু দেখান তো দেখি হারামরা কোথায় হাত বাঁধছেন মসজিদ নবীতে গিয়ে একটু কাছে থেকে দেখান তো দেখি যে এমাম সাহেবেরা মসজিদ নবীতে কোথায় হাত বাঁধছেন দেখেছেন হ্যাঁ ওপরে হাত বাঁধছেন না না বুকের হাত বাঁধছেন না বাচ্ছেন না তাহলে বোঝা গেল যে সৌদি আরবে এমাম মোহাম্মদ আবদুল্লাহ রহমতুল্লাহাল্লিদ কেউ নেই বরং পৃথিবীতে কেউ নেই এমাম মো আব্দুল্লাহাব তার দিকে ও ডাকেননি তিনি কোন নতুন মজাব পয়দা পায়দা করেননি আর এখানকার লোকেরা ওয়াহাবিও নন বরং এখানকার লোকেরা এখানকার অলমাইকেরামরা এখানকার শাসকরা আল্লাপাক সকলের হেফাজত করে সকল মমিনের তারা কোরআন সোনার অনুসারী কোরআন সোনার অনুসারী এই জন্য মোহাম্মদ আবদুল্লাহাব তাঁদের সংস্কারক এই দেশের নিঃসন্দেহে তিনি মোজাদ্দেদ মোজাদ্দেদ সংস্কারক হলেও তার দুর্বল ফো তোমাকে তারা নেননি এর দ্বারা তারা প্রমাণ করে দিয়েছেন যে আমাদের কাছে অন্ধ অনুকরণ নেই আমাদের কাছে অন্ধ অনুকরণ কাছে থাকতে পারে অন্ধত নেই যেহেতু আমাদের এমাম আমাদের মজাদ্দ আমাদের সংস্তারক সুতরাং তিনি বলেছেন নাবিন নিচের কথা আর সুতরাং আমরাও তাই করি তার কিতাবে মখতাসার জাদুল মাদ সংক্ষিপ্ত জাদুল মাদ নাবীর নিচের কথা আসে আমরা নাবীর নিচে তাই করেছেন কি जमन भाई नाम सठान स्पष्ट जो बड़ आलेम हक ना क्या स्पष्ट हो जाए भूल छिड़े दवा फरज भूल छिड़े दवा फरुज शेख मोहम्मद তার খেদমত স্বীকার করা তার এল তার আমল তার দাওয়াত তার সব সবকিছুকে স্বীকার করার সাথে সাথে এটা বলতে হবে যে তিনি নবীর রসুল নন যে তার কোনো ভুল হবে না তার কাছে ওই আসেনি তার ইজতেহাদে ভুল হইতে পারে আর মুস্তাহিদ কখনো ঠিক করেন কখনো ভুল করেন যদি ঠিক করে থাকেন দ্বিগুণ নে পাবেন আর যদি ভুল করে থাকেন তাহলে আপনার যখন স্পষ্ট হয়ে যাবি যে এটা সহিদ এর খেলাফ রসুল্লাহ খেলাফ তারপরে সারা পৃথিবীর কারো কথা যাবে। যাবেন কারো কথা মারা যাবেন কত বড় আলেম হোক না কেন এটা স্পষ্ট आज के आलोचना अंध तकलीसरण नहीं बरकार आलेम अलमा जनसाधारण कुरान हादी अनुसारदीस अनुसरण कर चेष्टा कर प्रमाण हलो बड़ आलेम भूल होते बड़ आलेम ভুল হতে পারে আর ভুল যদি আমাদের উপর স্পষ্ট হয়ে যায় তাহলে ছেড়ে দাও আমাদের জন্য ফরোজ আল্লাহ আমরা আলহামদুলিল্লাহ করিনে রসুল হাদিসের খেদমত ভুলগুলু পড়াই আর রসুল হাদিসের আলোকে এটা লিখার চেষ্টা করা হয়েছে সেই জন্য পড়ায় তারপরেও যেখানে ভুল আমার জন্য স্পষ্ট সেখানে ভুল বলে দিলাম যে এটা মশলা ভুল আর এটার জন্য অতিরিক্ত আরো ওয়াদা করলাম বক্তব্য রাখবো না আলোচনা হবে বাকি কথা হলো যারা অন্ধ অনুকরণ করে তাদেরকে জিজ্ঞাসা যে ভাই আপনাদের এগুলো তো ভুল ও ভুল স্বীকার করবে আপনার কাছে তাইলে তো ভুল স্বীকার করে বলছে যে না না ইসলাম চারটায় এটা ওঠিক ঐটা ঠিক ওইটা ওঠিক ঐটা ওঠিক সব ঠিক আমাদের কাছে ইসলাম একটা সমস্ত এক করার জন্য অন্তরকে কাছাবার চেষ্টা করব অন্তরে ফাটল দাঁড়াবার চেষ্টা করব না কথা না আমাদের কাজ হচ্ছে জড়াবার চেষ্টা করা জড়াবার চেষ্টা করা অন্তরকে কাছে নিয়ে আসেন আনাফি সাফি মালিক আমি সকালে মুসলিম কাছে আসেন ছাড়েন নিজের নিজের অবস্থান ছেড়ে কোরআন হাদিসের কাছে আসেন তাহলে হবে আর যদি বলেন সবাই সাফি হয়ে যাও অসম্ভব সবাই হানাফি হয়ে যাও অসম্ভব সবাই হয়ে যাওয়া অসম্ভব সবাই মালিকী হয়ে যাওয়া অসম্ভব কিন্তু সবাই মোহাম্মদি হয়ে যাও সম্ভব রাসম অনসারী হয়ে যাও সম্ভব একেবারে সম্ভব সবাই একটু একটু কাছে আসেন আপনাদের এখানে দশটা ভুল আছে ওদের কাছে দশটা ভুল আছে ওদের কাছে দশটা ভুল আছে ওদের কাছে দশটা ভুল আপনার ছেড়ে ছেড়ে আসেন ছেড়ে আসেন ছেড়ে আসেন আসেন হাদিসের কাছে খুব সহজ মুসলিম উম্মার ঐক্য ভাবে সম্ভব নবীলাম বলেছেন মজবুত করে ধরে থাকবে সন্ন্যত হাদিস কোরআন হাদিস এর দিকে যারা ডাকে তারা ফিরকাবাজি করে না তারা ফিতনা ছড়াই না বরং তারা মুসলিম উম্মতের ঐক্য চাই ইতিহাদ চাই চায় মুসলিম এক প্ল্যাটফর্মে একত্রিত করতে চাই আল্লাহাক যেন তৌফিক দান করেন আল্লাহ যেন আমাদের মেহনতে এবং মেহনত যেসব ভাই বোনেরা কাজ করছেন তাদের মেহনতে মেহনত দান করে আমিন বললাম যে দুর্বল ওই রকম দুর্বল হাদিস আছে সেই হাদিস আছে নবী সাল্লাহিস্লাম সাহাবাইকার জোরে আমিন বলতেন বেশ কয়েকটা হাদিস আছে মসজিদ তখনকার যুগের কাঁচা মসজিদ বেজে উঠত এখন পাকা মসজিদে আমিন বলতেন আছে রাফরাই জানতো এমন কোন হাদিসের কিতাব নাই যে হাত উঠে আহ নামাজ পড়া নেই হাত উঠা নামাজের মধ্যে চার জায়গা আছে আহানাফি ভাই একটা জায়গা শুধু মেনেছে একটাই মেনেছে প্রথমটা ব্যাস আর তারপর রুকুতে যাওয়ার সময় একটা রুকু থেকে উঠার সময় একটা কয়টা হলো তিনটা হলো আর চার রাগাত হাদিস আছে একবার উঠিয়েছেন হাদিস দুর্বল প্রথম কথা ইমাম আবু দিজে বলছেন হাদিস সহি নাই তারপরে যদি ধরেই নি যে ধরেন ধরে নিলাম হাসান বা সই নয় আসলে তো একটা হাদিস আর পঞ্চাশ থেকে সত্তরটা হাদিস রফেদানের তাহলে পঞ্চাশ বার করার পরে কেউ যদি একবার না করে তো গুনাগার অবশ্যই হবে না রফেদান করার সন্নাদি হয়তো ছাড়ি না কিন্তু আমি ইচ্ছা করে তো ছুটতে পারে আপনি আমার নামাজ দেখে সবসময় শিখবেন না হইতে পারে আমি হয়তো গাফিলতিতে আছি কখনো হয়তো এইদিকে কিছু করতে গিয়ে রফেদান আমার নাও হইতে পারে তো আমি গুণাগর হব না কারণ আমি সোনকে অস্বীকার করি না আর যদি সুন্নদ জিনিস মাঝে মধ্যে ছেড়ে যাওয়া যায় কোন আগে হবে না সন্ন্যত একেই বলা হয় যে কখন অধিকাংশ সময় করবে কখনো যদি ছেড়ে দেন কোন আগার হবেন কিন্তু অজেবকে সুন্নত করে দেবেন না দাঁড়িয়ে আবার সন্ন্যত করে দিয়ে না ঠিক আছে জামাই টামাই যখন হয়ে যাবে শ্বশুর হয়ে যাবে তখন রেগিয়ে দেবো এইটা চলবে না আবার কারণ দাড়ি সন্ন্যত নয় দাড়ি অজব কথা বুঝতে পেরেছেন তো সন্ন্যদ যেগুলো বললাম সুন্নদ যেমন সলাত যা চাসতেন সুন্নত হ্যাঁ সুন্নত রাতে বা সোনারের সোননাথ কোনদিন হয়তো পড়তে পারলেনা হবেন না হ্যাঁ কিন্তু শাস্তি হবে যারা বলবে সেই জন্য বলা হয়েছে হাত উঠাও হ্যাঁ তারা মিথ্যে অপবাদ দিয়েছে সবচাইতে শ্রেষ্ঠ আল্লাহর মখলুক আল্লাহর বান্দাদের উপর সাহাবাইকার সুতরাং তাদের যে কঠোর শাস্তি হবে এটা ইমান আমাদের আছে যে তাদের কঠোর শাশি আল্লাহ পাকের তরফ থেকে দুনিয়া ফেরাতে হবে যারা মিথ্যা দিয়ে থাকে সবচেয়ে শ্রেষ্ঠের উপর সাহাবাই কিরমদের উপর তারপরে মূর্খ গুলোকে বলেন যারা মিথ্যা উপবাদ দেয় যে মূর্তি যদি বগলে থাকে তো প্রথমবারই তো পড়ে গেলো বারবার আবার রফেদান করতে হলো বেকুপুলোকে তো বলেন আরে পহিলা বাড়ি যখন রফেদান হলো তোমার তো ওইটা স্বীকার করছো পহিলা রফেদানটা আল্লাহ তখনই তো বগল পড়ে গেল তারপর ওই রুকুতে যাওয়ার সময় রফে দেন রুকুতে ওঠার সময় রফে আচ্ছা শেষ দা গেল তখন শেষ দিয়ে গেল তো কি করে বগলে থাকবে আর মূর্তি হাত বাঁধাবে হাত বাঁধবো না হাত ছাড়বো না এগুলো নিয়ে বাড়াবাড়ি করবে না কারণ করান শোনার অনুসারী এরা মজাবি করে না। এদের মধ্যে ওই তাশদদারিও নেই করানি মহাদিস বাঁধ আর কাউকে বলবেন না যে ছাড়ো যেটা করছে কোন সমস্যা নেই কোনো সমস্যা নেই দল যদি পাকানো না দেখেন দল যদি পাকানো না হয় আর এরকম একটা নামাজ দশটা ইতালাফ থাকে তবুও মনে হয় দোষ নেই আর কথা ভালো করে শুনে একটু বাড়িয়ে বললাম আপনি আমি শাফি আপনার মসজিদ আলাদা আমার একজন আরেকজনের পিছনে নামাজ পড়তে ঘরকম যদি না থাকে আর নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো না কিন্তু ইস্তি মাসালে যদি দু চারটা ইফতলাফ থাকে তাতে যাই আসবে বুঝলেন না নামাজ পড়তে গিয়ে দেখেন নামাজ পড়তে গিয়ে একজন হাঁটু রাখছে পাশে আমার ও শেখ আমি হাত রাখছি ইফতলাফ হলো না হল না ও হাত বাঁধলো রুকু থেকে ওইটা আমি বাঁধলাম না ইফতলাফ হইল না হইল না হ্যাঁ এইরকম বেশ কিছু ও এফতারাজ করে গেল তাও রোগ করলো না বসলো না আর না বসলামাফ এতগুলি গোড়ামি নেই আমি অমুক দলের আমি হানফিয়ারু ও সাফিয়া মালিক এরকম দল পাকাপাকিও নেই গোড়ামিও নেই আর অন্তরে ফাটলো নাই দূরত্ব নেই আর কেউ কারো পিছনে নামাজ পড়তে ঘির এরকম নাই বরং দলিলের ভিত্তিতে घृणा कर रफेदान कर हाथ उठिए दुआ कर लें तु तो जदित সম্মিলিত করলে নিঃসন্দেহ করেন অসুবিধা নেই মাঝে মাঝে করেন না তুমি আফগানিস্তানে এক আরব মুজাহেদি ওই যুগে রাশিয়ার জামানে হাত হাতের আঙুলটা ঝুঁকিয়েছিল নামাজ আর পড়বে কি নামাজের মধ্যে অথবা সালাম ফিরি আঙ্গুলটাই ভেঙে দিয়েছে গোড়াহানাভিতে কেন বুঝতে পেরেছেন যাদেরকে রাশিয়ান নাস্তিকদের থেকে রক্ষা করার জন্য গিয়েছিল তাদের সাথে আলোচনা করেছে এ হচ্ছে মজহাবি কন্দল আর গোড়ামির পরিণাম বাকি মজাহি গোড়ামি যদি না থাকে আমি কোরআন হাদিস মানার চেষ্টা করছি আপনিও মানার চেষ্টা করছেন কিন্তু বুঝার ভুল ইজতেহাদ আমাকে মনে হচ্ছে যে না রুকুর পরে হাত ছেড়ে দিতে হবে আপনাকে মনে হচ্ছে হাত বানতে হবে কোন অসুবিধা নেই শেষ তাহলে বসা শুননাথ शेष तसादे बदे से बसते ठीक तब क्यों जो बसे जाए तो কোন রকমের প্রতিবাদ করার কোন প্রয়োজন করে না কারণ এগুলি ভঙ্গির পার্থক্য একটা হয়েছে দুটা কাত নামাজ হোক আর তিনটা কাত হোক আর চারটা কাত হোক হ্যাঁ যেকোনো শেষ বৈঠক বুঝছেন না সুতরাং তো বাড়াবাড়ি করার কোন প্রয়োজন করে না সিগারেট সিগারেটে काफे नास्तिकेट लिखे मुक्तर क्षति लिखाजी पान पान खा सम्पर्क अपना जर्दा होराम जर्दा होराम सुपारी शर क्षति रही चुने शर स्वास्थ्य क्षति रही है তো ইসলামের কিছু নীতিমালা আছে মানে পান ছিল না চুন ছিল না হয়তো মানে চনের ব্যবহার ছিল না হ্যাঁ সুপারি থাকলে ব্যবহার ছিল না সুপারিও ভারতই ছিল করতে নিয়ে আসতো এই দিকে এখান থেকে নিজেদের মানে সামদেশ থেকে আমার ভারত আর ভারত থেকে নিয়ে আসতো এগুলো আছে অবশ্য কিন্তু সুপারি এইভাবে পানে খাওয়া বা চিবিয়ে খাওয়া এগুলো হয়তো ছিল না তো যাই হোক শরীয়তে কিছু মৌলিক নীতিমালা আছে সাধারণ কিছু যেগুলো শরীরের জন্য স্ত্রীর জন্য যেগুলি ক্ষতি সাধন করে সেগুলি হারাম পানে উপকার করে না অপকার করে যেই পানে চুন আছে চুনে উপকার করে না অপকার করে ক্ষতি করে ক্ষতি করে তাহলে ঠিক নাই যাইজ নাই আর তারপরে জর্দা তো হারাম নিঃসন্দেহ যা ক্ষতি করে তা বর্জনীয় আমি হারাম বললাম না দেখেন পার্থক্য কথাটাই জর্দা হারাম বললাম সুপারিকে হারাম বললাম না চুনকে হারাম বললাম না কিন্তু ক্ষতি করে সুতরাং বর্জনীয় বললাম মানে ছেড়ে দেন ছেড়ে দেন ঠিক নাই ভাষা হালকা করে দিলাম